উম্মু হাবিবাহ রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আপনি কি আবু সুফিয়ানের কন্যার ব্যাপারে আগ্রহী নবী সাল্লাসাল্লাম উত্তর দিলেন তাকে দিয়ে আমার কী হবে আমি বললাম তাকে আপনি বিয়ে করবেন তিনি প্রশ্ন করলেন তুমি কি তা পছন্দ করবে আমি বললাম হাঁ এখন তো আমি একাই আপনার স্ত্রী নই সুতরাং আমি চাই আমার বোনও আমার সঙ্গে কল্যাণে অংশীদার হোক তিনি বললেন তাকে বিয়ে করা আমার জন্য হালাল নয় আমি বললাম আমরা শুনেছি যে আপনি আবু সালামার কন্যা দুর্রাকে বিয়ে করার জন্য পয়গাম পাঠিয়েছেন তিনি প্রশ্ন করলেন অম্মু সালামার কন্যা আমি বললাম হাঁ তিনি বললেন সে আমার প্রতিপালিতা সৎকন্যা যদি নাও হতো তবুও তাকে বিয়ে করা আমার জন্য হালাল হতো না কেননা সোয়াইবা আমাকে ও তার পিতাকে দুধ পান করিয়েছিলেন সুতরাং বিয়ের জন্য তোমাদের কন্যা বা বোন কাউকে পেশ করো না লায়স বলেন হিসাম দুর্রাবিনতে আবি সালামার নাম বলেছেন